بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم, وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون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 শিরোনাম হচ্ছে শত্রুদের ক্ষতি করার উদ্দেশ্যে কুফারদের বিশাল বাহিনী বা একজন ব্যক্তি অথবা ছোট কোনো দলের ঝাঁপিয়ে পড়া অথবা ঢুকে পড়ার বলি। কি গুনা বলি তাদের কি ফাজিল কাছে আল্লাহ সুবাহ নাম্বার আয় বলেছেন যে انهم ملاق الله كم من فئه قليله غلبت كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله والله مع الصابرين যারা বিশ্বাস করতকে সাথে সাক্ষাৎ লাভ করতে হবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে পক্ষান্তরে কোন লোক এরূপ আছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের আত্মবিসর্জন করে এবং নিজের আত্মাকে বিক্রয় করে এবং আল্লাহ হচ্ছেন সমস্ত বান্ধবের প্রতি স্নেহপরায়ণ মুদ্রিক বিন আওফ বলেছেন আমি ছিলাম সুপরিচিত ব্যক্তির মৃত্যুর কথা উল্লেখ করতে থাকলেন এরপর বললেন আর কিছু ব্যক্তি মারা গেছে যাদের আমি চিনি না ওমর রাজিয়াল বললেন কিন্তু আল্লাহ তাদেরকে চিনেন দূত বলল যে আরো কিছু ব্যক্তি যারা তা বিসর্জন দিয়েছে অর্থাৎ আল্লাহর আত্মা বিক্রয় করেছে থেকে একটা বিরাট বাহিনী আসলে আনসারদের একজন ব্যক্তি তার মুখোমুখি হয় অর্থাৎ তারা মদিনায় অ্যাটাক করার পূর্বেই আনসারদের এক ব্যক্তির সামনে তারা পড়ে আর তৎকালীন সময়ে আমরা জানি যে তারা সবসময় যুদ্ধাস্ত সাথে রাখতেন এভাবে তিনি বাহিনীর অপর দিক দিয়ে বেরিয়ে গেলেন মানে তাদের সাথে ফাইট করতে করতে এরপর তিনি পিছন থেকে আবার তাদের বাহিনীতে ঢুকে পড়লেন এবং তাদের সৈন্যদেরকে ভেদ করে সামনের দিকে বেরিয়ে এলেন এরকম তিনি দুই তিনবার করলেন সাদ বিন হিসাম আবু হরাই এর কাছ থেকে এই কথা উল্লেখ করলে তিনি বলেছেন তিনি তখন ওই আয়াত পাঠ করেন যে কোন ব্যক্তি আছে যে রূপ যে আল্লাহ সন্তুষ্টির স্বাধীনতার নিজের আত্মা কে বিসর্জন করে নিজের আত্মাকে বিক্রয় করে আর আল্লাহ করেন আসলাম আবি ইমরান বলেছেন মদিনা থেকে কনস্টান্তিনেপল মানে যেটা ইস্তাম্বুল বলা হয় এক বাহিনীর মধ্যে আমরা ছিলাম এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আব্দুর রহমান বিন খালেদ বিন আলো আলিদ রোমানদের বাহিনীর পেছনে ছিল সেই শহরের মধ্য থেকে হঠাৎ করে তাদের তখন বলা স্টার্ট করে দিল যে লাহ আল্লাহ সারা কোনলাহ নাই সে নিজেকে ধ্বংসের মধ্যে নিপুতি করল অর্থাৎ তারা ওই আয়াত করল আবুবসারী যিনি একজন সাহাবি তিনি বলেন যে তোমরা মিসকনসেপশন করতেছো এই আয়টি আমাদের ব্যাপারে অর্থাৎ তোমরা তোমাদের নিজদেরকে মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই যে আয়াত আমাদের উপর নাজিল হয়েছে যখন আল্লাহ তার রসুলকে বিজয় দিয়েছিলেন এবং ইসলাম প্রভাবশালী হল তখন আমরা বলেছিলাম চলো আমরা আমাদের পূর্বে ব্যবসা বাণিজ্যে ফিরে যাই অর্থাৎ সেগুলোর প্রতি যত্নশীল হই এবং এগুলোর মনোনিবেশ করি তারা ব্যবসা বাণিজ্য দিতে পারতেছিলেন তখন তারা বলে যে চলো আমরা ব্যবসা বাণিজ্যের দিকে কিছুটা মনোযোগ দিই তখন আল্লাহ সুবাহ আল্লাহর তরফ থেকে নাজুল করলেন তোমরা ব্যয় করো আল্লাহর পথে হাতে নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এবং কল্যাণ সাধন করতে থাকো আর আল্লাহ কল্যাণ সাধনকারীদের ভালোবাসেন সুরা বাপার একশো পঁচানব্বই নাম্বার অর্থাৎ নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে জিহাজ ছেড়ে দিয়ে খামার কৃষিকাজ ব্যবসা দিকে মনোযোগ দেওয়া নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ওইটা নয় যে কুফফারদের বাহিনীর মধ্যে ঢুকে পড়া আবুবাদি করে থাকলে যতক্ষণে তিনি ইসলাম বলে শাহাদাউদিজ হাকিম থেকে বর্ণিত মুজাহিদ ভাই বলেছেন আল্লাহ রাসুল সাল্লাই আবদুল্লাহ বিন মাসুদ এবং খাব রাজু তাদেরকে একটা বাহিনী হিসেবে এবং দিহিয়াকে একাকি একটা বলেছেন। যে কুয়া এই কুয়ার পাশে শাহাবাদেরকে যখন হত্যা করা হয় বীরে মাউনার ঘটনায় তখন আনসারদের একজন অনেক পিছনে ছিল তাদের যখন তিনি সেখানে পৌঁছলেন দেখলেন যে শকুনের দল শাহাবাদেরকে ঘাচ্ছিল সে আমর বিন উমাইয়াকে বলল শত্রু বাহিনীর মুখোমুখি হতে আমি তারা হত্যা করতে পারে ঘটনা বর্ণনা করল তখন রসুল সাল্লাহসলাম সেই ব্যক্তি সম্পর্কে অনেক ভালো মন্তব্য করলেন অর্থাৎ যে বলল শত্রু বাহিনীর মুখোমুখি হতে আমি একাই চললাম এবং যাতে তারা আমাকে হত্যা করতে পারে যেখানে আমার সাথীরা মারা গেছে আমি বেঁচে থাকতে না এখানে তখন রফুল আসলাম ওনার ব্যাপারে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এমন একজন হবে যে কিনা সর্বদা আল্লাহর জন্য তার ঘোড়ার লাগাম ধরে থাকবে যখন সে যুদ্ধের জন্য ডাক শুনবে সে ঘোড়া ছুটিয়ে মৃত্যুর সন্ধান করবে আবু আনাহ থেকে বর্ণিত বলেছেন আল্লাহ ধরনের মানুষ থেকে হন তাদের একজন হচ্ছে সেই ব্যক্তি যে কিনা আল্লাহর পুরস্কারের জন্য ব্যগ্র এবং তীব্র আকাঙ্ক্ষী এবং আল্লাহর শাস্তির ভয় ভীত হয়ে সলাত আদায়ের জন্য আরামদায়ক বিছানা থেকে উঠে পড়ে আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ তা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গেল কিন্তু তার সাথীরা যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করল সে যুদ্ধক্ষেত্রে প্রদর্শন করার শাস্তি এবং যুদ্ধক্ষেত্রে অটল বা দৃঢ় থাকার পুরস্কার কথা উপলব্ধি করে অনুধাবন করে সে নিজের রক্ত ধরাতে যুদ্ধে ফিরে গেল আল্লাহ তখন বলেন যে আমার এই বান্দাকে দেখো সে আমার পুরস্কারের তীব্র আকাঙ্ক্ষী এবং আমার শাস্তির ভয়ে যুদ্ধে ফিরে গেল এবং যতক্ষণ তার রক্ত ঝড়ানো হলো আহমেদ শাহিবাবে বর্ণিত আলমো সান্নাফ এবং আত্মাবারানি থেকে বর্ণিত ময়দান ত্যাগ করে না এবং শত্রুদের মুখোমুখি হয় এবং তার রক্ত ঝড়ানো হয় আল্লাহ এই ব্যক্তির ব্যাপারে চমৎকৃত হন সালামা বিন আল আকুয়া রাজ থেকে বর্ণিত তিনি যে আমরা মদিনায় ফিরে আসার পর এক তার সাহাবাদের জন্য রাতের বেলা পর্বত আরোহণ করে তথ্য অনুসন্ধান করবে তো সালাম আল্লাহ আকুয়াহ তিনি বলেন যে আমি সেই রাতে দুই তিনবার পর্বত আরোহণ করলাম এবং অবশেষে আমরা মদিনায় পৌঁছলাম রসুল সাল্লাম তার যে দাস তার উটগুলো দিয়ে রবাহ এবং আমাকে পাঠালেন আমি তালহার ঘোড়া সহ উট গুলো ভূমিতে নিয়ে গেলাম অর্থাৎ যেখানে তারা ঘাস খাবে বা উঠ গুলো ভোরবেলা মুসিদদের মধ্য থেকে আব্দাল রহমান আল ফাজারি সে মুশিদদের একজন মানে যে দাস ছিল রবা এই ঘোড়াটা তালহা বিন কাছে নিয়ে যাও এবং আর রাসুল খবর দাও যে তার সমস্ত উঠ মুশ্রিকরা ভাগিয়ে নিয়ে গেছে এবং আমি একটা টিড়ায় উঠে মদিনার দিকে মুখ করে দাঁড়িয়ে তিন বার আহ্বান করলাম করলাম এবং বললেন যে তাদের দিকে তিন নিক্ষেপ করতে থাকলাম এবং কবিতা আবৃত্তি করতে থাকলাম যে আমি আল আকুয়ার পুত্র আর আজ হিনু জাতির পরাজয়ের দিন আমি ওদের একজনকে পাকরাও করে তার ঘরে একটা তীর নিক্ষেপ করলাম সালাম আল বলেন এবং বলতে লাগলাম যে কেমন লাগে এবং একই সাথে আবৃত্ত করতে থাকলাম যে আমি আমি আল আকুয়ার পুত্র আজ দিন। আমার রবের তাদের দিকে তীর নিক্ষেপ করতে থাকলাম আর তাদের পশুবা বা জন্তুগুলোকে ঘোরা করে দিতে থাকলাম যখনই কোন ঘরস্বার আমার উপর হওয়ার চেষ্টা করত। আমি কোন একটা গাছের গুড়ির সাথে কাছে বসে যেতাম এবং নিজেকে লুকিয়ে ফেলতাম এরপর আমি তার দিকে নিক্ষেপ করতাম এবং তার ঘোরাকে খোড়া করে দিতাম অবশেষ মুসরিদার ওই বাহিনী তারা শুরু একটা গিরি সঙ্কটে ঢুকে পড়লো অর্থাৎ আমি তখন কি করলাম পর্বতে আরোহন করে তাদের উপর পাথর নিক্ষোভ করে তাদেরকে আমার নিকট আসতে দিলাম না এভাবে আমি ক্রমাগত তাদের ধাওয়া করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত না আমি রসুল সাল্লাহ ইসলামের সবগুলো উঠে উদ্ধার করলাম এবং তাদের কাছে আর একটাও অবশিষ্ট ছিল না এরপর আমি ক্রমাগত এদের দিকে তিন নিক্ষেপ করতে থাকলাম এবং তাদেরকে অনুসরণ করতে থাকলাম যতক্ষণ না তারা নিজেদের বোঝা কমানোর জন্য ত্রিশটাও বেশি আল খেলনা এবং ত্রিশটা বললম ফেলে দিল তিনি একাই ওদেরকে ধাওয়া করতেছিলেন এবং তারা বোঝা অনুভব করতেছিল যে দ্রুত পলায়ন করার জন্য তারা তিরিশটাও বেশি আলখেল্লা এবং তিরিশটা বললম তারা ফেলে দিয়েছিল যা কিছু তারা ফেলে তার উপর আমি পাথর দিয়ে চিহ্ন দিলাম যাতে রসাবারা এগুলো চিনতে পারে মতের মাল হিসাবে অতপর তিনি চলতে লাগলেন যতক্ষণ না তারা একটা সরু উপত্যকায় পছল এবং তিনি অমুক অমুক লুক বদর আল ফারাজির পুত্রও তাদের সাথে যোগ দিল তারপর তারা কি করলো নাস্তা করতে বসলো আর আমি কি করলাম ক্রমশ সরু হওয়া একটা পাহাড়ের উপরে বসলাম আল ফাজারি বললো যে কে ওই ব্যক্তি যাকে আমি দেখতে পাচ্ছি তারা বললো সেই ব্যক্তি আমাদের হয়রান করেছে রবের সন্ধ্যা থেকে একবারের জন্য সে আমাদেরকে সারে নেই পিছনে লেগে আছে এবং ক্রমাগত আমাদের দিকে তিন নিক্ষেপ করে চলেছে যতক্ষণ পর্যন্ত না সে আমাদের থেকে সব সবকিছু চিনিয়ে নিয়েছে আল ফাজারি বললো যে তোমাদের মধ্যে থেকে চারজন তার দিকে প্রচন্ড বেগে ছুটে যায় এবং তাকে হত্যা করো তো চারজন কি করলো পর্বত আরোহণ করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো যখন তাদের সঙ্গে কথা বলা আমার সম্ভব হলো আমি বললাম তারা উত্তর দিল না কে তুমি আমি বললাম আমি তোমাদের যাকে ইচ্ছা তাকে হত্যা করতে পারে তিনি থ্রেট দিলেন তাদেরকে কিন্তু তোমরা আমাকে হত্যা করতে পারবে না তো তাদের একজন বললো যে আমার মনে হয় সে ঠিকই বলেছে তারপর তারা ফিরে চললো সুফায়ন আর আগে সাহস পেল না সালামা বিন আল আকুয়া তিনি বলেন যে আমি আমার জায়গা থেকে নড়লাম না যতক্ষণ পর্যন্ত না আমি রাফুল সালামের যে ঘোড়ার অসাহী তাদের এগুলাকে গাছের মধ্যে দিয়ে আসতে দেখলাম আকরাম আল আসাদি ছিলেন তাদের অগ্রবর্তী অর্থাৎ তিনি ওই ঘোড়া বাহিনীর সবার আগে ছিলেন তার পিছনে ছিল আবু কাতাদা আল আনসারি এবং তার পিছনে ছিলেন আল মেকদাদ বিন আল আসাদ আল কিন্দি। যখন আকরাম তাদের দিকে তখন সালামা বিন আল্লাহ গেল আমি আকরামকে বললাম যে আকরাম আল্লাহ রাসুল সাল্লা তার সাহাবারা তোমাদের সাথে জোর দেওয়া পর্যন্ত ওদের থেকে নিজেকে রক্ষা করো আকরাম বলল যে সালামা তুমি যদি আল্লাহ এবং বিচার দিবসে বিশ্বাস রাখো আর যদি জানো জান্ন এবং যাহার সত্য তাহলে আমার এবং আকরাম আবদুর রহমানের ঘোরাকে খোরা করে দিল আর ফাজারি আকরামকে বললম দ্বারা আঘাত করে হত্যা করলো আব্দুর রহমান আকরামের ঘোড়ায় সরে ঘুরে দাঁড়ালো আবু কাতাদার রাসুল সাল একজন তখন আব্দুর রহমানের সাথে লড়াই নিয়োজিত হয়ে পেলাম না এমনকি তাদের ঘোরার যে ধুলি এটাও আমি দেখতে পেলাম না আমি তাদেরকে অনুসরণ করতে থাকলাম যতক্ষণ না সূর্যাস্তের আগে তারা একটা উপত্যকায় পছলো যেখানে একটা ঝর্না ছিল যাতে করে পানি পান করতে পারে কারণ তারা ছিল তো আমি কি কৃষ্ণার্থাম দৌড়ে আগে পৌঁছে গেলাম তাদেরকে এক ফোটা পানি খাওয়ার বা পান করার কোনো তাদেরকে তাদেরকে দিলাম না এবং উপত্যকা একটা বেদ দৌড়ে নিচে নামতে থাকলো আমি তাদের পিছন পিছন দৌড়াতে থাকলাম এবং তাদের একজনকে পাকড়াও করে তার কাদের হার বরাবর একটা তিন নিক্ষেপ করে বললাম নাও সহ্য কর আমি আলাকুয়ার পুত্র আর আজ সেহীন জাতির পরাজয় ধ্বংস হবে আহত ব্যক্তি বলল যে তার মা তার জন্য বিলাপ করক তুমি কি সেই হাল আঁকোয়া যে কিনা সকাল থেকে আমাদেরকে ধাওয়া করছো আমি বললাম হ্যাঁ সেই একই আকোয়া তারা টিলার উপরে দুটি ভীষণ ক্লান্ত ঘোরা রেখে গেল আর আমি তাদের হেসরি রসুল সাসামের কাছে নিয়ে এলাম এবং তখন আমিরের সাথে দেখা হলো যার সাথে একটা পাত্রে ছিল পানি মিশ্রিত পাতলা দুধ আর অপর পাত্রে ছিল পানি আমি পানি দিয়ে উজু করলাম এবং আমি ওদের বের করে দিয়েছিলাম রসুল সাল্লাহ আল্লাহ সমস্ত উঠ এবং যা তাদের থেকে সিনিয়ে নিয়েছিলাম সেই সবকিছু এবং সমস্ত আলখেলা বর্ষা বললম এগুলোকে হস্তগত করেছিলেন এবং তাদের থেকে যেসব উট আমি এগুলোর থেকে একটা উঠলামের জন্য হে আল্লাহ রসুল সাল্লাম আমাদের লোকদের মধ্য থেকে একশো জনকে বেছে নেওয়ার অনুমতি দিন আমাকে এবং আমি ওই ডাকাতদের পিছন পিছন গিয়ে তাদেরকে শেষ করে দিব যাতে করে ওদের মৃত্যুর খবর ওদের লোকদের কাছে পৌঁছে দেয় মতো কেউ না থাকে কথা শুনে এত হাসলেন যে আগুনের তার মারের পর্যন্ত দেখা গেল তিনি বলেন সালমা তোমার মনে হয় তুমি এটা করতে পারবে আমি বললাম জি সেই সত্তার শপথ যিনি আপনাকে সম্মানিত করেছেন তিনি বলেন যে এখন তারা গাঁদানে পৌঁছে গেছে সেখানে তাদের আপ্যায়ন করা হচ্ছে এমন সময় গাছ থেকে এক লোক এলো এবং সে বলল ব্যক্তি ছিল তারা এবং তার এসেছে। অতপর তারা পালিয়ে গেল যখন সকাল হলো রসুল সাল্লাম যে আজ আমাদের সবচেয়ে পারদর্শী ঘুরো হচ্ছে আর সবচেয়ে দক্ষ পদাতিক সৈনিক হচ্ছে আল সালামা আমাকে গানিমতার মালের দুই অংশ দিলেন এক অংশ হচ্ছে ঘোরসঅারের জন্য আর এক অংশ হচ্ছে পদাতিক সৈন্যের জন্য এবং এগুলা তিনি একত্রিত করলেন এবং এটা আমাকে দিলেন সুবাহ থেকে বর্ণিত হাদিস তিনি করতেছিলেন এবং তিনি যে একশো জন সৈন্যের কাছ থেকে আবেদন করেছিলেন যে তাদেরকে যাতে অ্যাটাক করতে পারেন এটার থেকে বোঝা যায় যে এদের সৈন্যবাহিনী কত বিশাল ছিল অথচ তিনি একাই তাদেরকে দাওয়া করতেছিলেন এবং তাদেরকে অতিষ্ঠ করেছিলেন এবং তাদের থেকে সবকিছু চিনাই নিয়েছিলেন তার বাহিনীর পশ্চাৎ অংশ মানে পিছন দিক থেকে সারাক্ষণ শত্রুদের দ্বারা আক্রান্ত হচ্ছিল যখন তিনি শত্রুদের জন্য কোন ফাঁদ পাতেন তার নিজস্ব সৈন্যরাই বরং এটাতে আক্রান্ত হতো তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে একশো জন সৈন্য সহ তিনি পিছনে রয়ে যাবেন যাতে করে তিনি বের করতে পারেন যে পিছন থেকে কারা লুকিয়ে থেকে হঠাৎ করে আক্রমণ করতেছে পিছন থেকে। একদিন তিনি একটা একটা মধ্যে গেলেন এবং দেখতে পেলেন যে বা গির্জায় রূপ কিশোর বাহিরে তিরিশটা ঘোড়া বাঁধা রয়েছে আর এদের সবার সেনারা ভিতরে তিনি কি উপাসনালয়ের ভিতরে ঢুকে গেলেন এবং দরজা লাগাই দিলেন যাতে ওরা বেরিয়ে যেতে না পারে এবং তিনি একাই তাদের সাথে ফাইট করা করে দিলেন। এবং তারা তাদের অস্ত্র হাতে নেওয়ার আগে তিনজনকে হত্যা করে ফেলেন। যখন ফেললেন আবিষ্কার করল যে তিনি নেই তখন তারা উনাকে খুঁজতে লাগলেন এবং সেই উপাসনালয়ের সামনে এসে উনার ঘোরাটা দেখতে পেলেন এরপর তারা উপাসনালয়ের ভিতর থেকে ফাইটের শব্দ শুনতে পাচ্ছিলেন যখন তারা ভিতরে ঢোকার চেষ্টা করলেন তখন তারা দেখলেন যে দরজা বন্ধ অতপর উপর থেকে সাদের ঢালি ওনারা ভিতরে প্রবেশ করলেন এবং তখন দেখতে পেলেন তিনি এক হাতে যাচ্ছেন যা বের হয়ে আসছিল অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওনার সৈন্যরা লড়াই চালিয়ে গেল যতক্ষণ না কিছু মারা পড়লো ওই উফারদের এবং বাকিরা বন্দী হল তো বন্দীরা সেই সেনাদেরকে জিজ্ঞেস করলো যে ঈশ্বরের নামে শপথ তোমাদেরকে জিজ্ঞেস করছি কে এই তারা বলল ইনি হচ্ছেন বিশর বিন আলার্তা তো রোমান ছিল সে বললো যে ঈশ্বরের নামে শপথ করে বলছি এবং তখন কোন নারীর কোনো অংশ ফুটা হয় নাই আল্লাহর ইচ্ছায় অতপর তারা পাগড়ি দিয়ে ওনার পেট জড়িয়ে বেঁধে ফেললেন এবং বহন করে চললেন এরপর তার পেট সেলাই করা হলো এবং আল্লাহর ইচ্ছায় তিনি সুস্থ হয়ে উঠলেন আব্দুল্লাহ বিন আতিক এবং আবদুল্লা বিন উদ্ভাহ কে একদল লুক সহ আবু রাফের কাছে পাঠালেন তাকে হত্যা করার জন্য যেতে যেতে তারা দুর্গের কাছে এলে আবদুল্লাহ বিন আতিক বললেন যে এখানে অপেক্ষা করো ততক্ষণে আমি একটু গিয়ে দেখে আসি পরে আবদুল্লাহ বলেছিলেন দুর্গে ঢোকার জন্য আমি একটি কৌশল অবলম্বন করেছিলাম সৌভাগ্যবশত তাদের একটা গাধা হারিয়ে গেল তারা সেটা খুঁজতে মশাল নিয়ে বাইরে এলো আমি ভয় পাচ্ছিলাম পেছনে তারা আমাকে চিনি ফেলে তাই আমি মাথা এবং পা ঢেকে ফেললাম এবং প্রকৃতি ডাকে সারা দেওয়ার মতো ভান করলাম দরজার যে গেট রক্ষক সে ডাক দিল যে কেউ ভিতরে ঢুকতে চায় সেজন্য এখনই ঢুকে পড়ে কারণ আমি দরজা লাগিয়ে দেওয়ার আগে তখন ভিতরে ঢুকে গেলাম এবং গাধার আস্তা বল যে আছে এখানে থাকলাম তো তারা আবু রফের সাথে রাতের খাওয়া দাওয়া সারলো এবং গভীর রাত পর্যন্ত গাল গল্প গুজব করল এরপর তারা জারজার বাড়িতে চলে গেল যখন আর কোন গোলার স্বর শোনা যাচ্ছিল না নরা নড়াচড়াও লক্ষ্য করলাম না তখন আমি বেরিয়ে এলাম আমি দেখে নিয়েছিলাম দারক্ষী দেওয়ালের একটা রেখেছে। দিয়ে দুর্গের দরজা খুললাম আর নিজেকে বলতে থাকলাম যদি কেউ বুঝে ফেলে আমি সহজে পালিয়ে যেতে পারবো। এরপর লোকেরা ভিতরে থাকা অবস্থা আমি বাইরে থেকে ওই বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিলাম এবং সিঁড়ি দিয়ে আবু রহাফের ঘরের দিকে গেলাম বাড়ির সমস্ত লাইট বন্ধ থাকায় সব ঘুটঘুটে অন্ধকার ছিল এবং আবু রাফে কোথায় তা বুঝতে পারছে না এরপর আমি ডাই দিলাম ওহে আবু রহাফে সে উত্তর দিল কে আমি সেই কণ্ঠস্বর অনুসরণ করে এগুলাম এবং তাকে আঘাত করলাম সে জোরে চিৎকার দিয়ে উঠলো কিন্তু আমার আঘাত বিথা গেল যেহেতু অন্ধকার উনি দেখতে পাচ্ছিলেন না এরপর আমি সুহান তিনি যে আমি আমার কণ্ঠস্বর চেঞ্জ করে তাকে সাহায্য করে ভান করে বললাম যে ওহে আবুর আফে তোমার কি হয়েছে সে বললো যে তুমি কি অবাক হচ্ছ না তোমার মা ধ্বংস হোক এক ব্যক্তি এসে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে তারপর আমি আভার তাকে লক্ষ্য করে আঘাত করলাম তার কণ্ঠস্বর যেখান থেকে আসছিল আবুর আরো জোরে চিৎকার দিয়ে উঠল তার স্ত্রী তখন ঘুম থেকে সোজা হয়ে গেল। আমি তার কাছে গেলাম কণ্ঠস্বর পরিবর্তন করে তাকে সাহায্য করে ভান করে তাকে বললাম যে কি হয়েছে এরকম তখন তাকে আবুর রাহে কে হয়ে পিঠের উপর শুয়ে থাকতে দেখে তার পেটে তরবারি ঢুকিয়ে দিয়ে তার উপর ভর দিয়ে বাঁকা হয়ে গেলাম এবং যতক্ষণ না হার ভেঙ্গে যাওয়ার শব্দ শোনা গেল এরপর আমি তারা হরু করে বেরিয়ে এলাম এবং সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পরে গিয়ে আমার পায়ের হার ভেঙে গেল স্থান হয়ে গেলাম এবং পৌঁছে দাও তবে যতক্ষণ আমি তার মৃত সুসংবাদ ঘোষণা পাই ততক্ষণ আমি এখান থেকে যাব না খাহ আল্লাহ যখন বোর হলো দেয়ালের উপর একজন মৃত সংবাদ ঘোষণা দাঁড়িয়ে ঘোষণা দিল আমি আপনাদেরকে আবু রাফের মৃত্যুর খবর জানাচ্ছি এরপর আমি উঠে রা হলাম কোনো ব্যথা অনুভব করলাম না যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল সাত হাজারের কিছু বেশি আর কাফেরদের সংখ্যা ছিল চল্লিশ হাজার বর্ণ বর্ণা আছে হাজার এবং তাদের সাথে সত্তরটা হাতি ছিল তো সিরাজ আল থেকে উল্লেখ করেছেন যে আমার বিন আল মাদি মাদিব নদীর ধারে গিয়ে তার সাথীদেরকে বললেন যে আমি এই সেতুটা পার হব এবং একটা একটু জবাহ করতে যে সময় লাগে সেই সময় পর যদি তোমরা আমাকে অনুসরণ করো তবে আমাকে দেখবে যে শত্রুকে ঘিরে রাখছে এবং আমি তাদের মাঝে দাঁড়িয়ে আছে এবং আমি তরবারি দিয়ে যে কেউ আমার সামনে পড়বে তাকে তার সাথে লড়ছি আর তোমরা যদি আসতে দেরি করো তবে আমাকে মৃত পাবে একটা উঠ জবাই করার যতটুক সময় আমি তাদের সাথে ফাইট করতেছি যদি এর সাথে বেশি দেরি হয় তাহলে দেখবে যে আমি হয়তো মৃত এরপর তিনি কি করলেন সেতু পার হয়ে শত্রুপক্ষের ক্যাম্পের দিকে চলে গেলেন এর কিছুক্ষণ পর লোকেরা বললো হেজ আবি সন্তানরা যাতে ঘোড়াটি নতে না পারে আল্লাহ পার ঘোড়ার দুই পা চেপে ধরে আছেন যাতে ঘোড়া নড়তে না পারে যখন যার ঘোরা ধরে রেখেছিল সে তখন তরবারি দিয়ে পিছন দিক থেকে আঘাত করার চেষ্টা করতেছিল কিন্তু সে পারে নাই আঘাত করতে পৌঁছাইতে পারে নাই যখন সে আমাদেরকে আক্রমণ করতে দেখলো অর্থাৎ পিছন থেকে ওনার সাথীরা তো সে ঘোড়া থেকে নেমে পালিয়ে গেল আমার সেই ঘোড়ায় চড়ে বসলেন এরপর যে আর একটু হলে আমাকে হারাতে তারা জিজ্ঞেস করলো তোমার ঘোড়া কোথায় তিনি বলেন যে তাকে একটা তিলবিদ্ধ করলে সে মারা যায় আর আমি তার পিঠ থেকে পড়ে যাই সিরাজ আল মালুক আল তার এবং আল কুরতুবি তাদের যে তারিখ মানে ইতিহাস গ্রন্থ এগুলাতে এটাতে বর্ণনা করেন যে তারেক বিন জিয়াদ সতেরোশো সৈন্য সহ আল আন্দা ঢুকে পড়েন বিন তার তার যে যে প্রতিনিধি লিডার তারেক এবং তার বাহিনীর সাথে টানা তিন দিন যুদ্ধ করলো এরপর লাত্রিকের যে প্রতিনিধি সে লাত্রিকের কাছে একটা সিঠি পাঠালো এই বলে যে কিছু মানুষ আমাদের এলাকায় ঢুকে পড়েছে এবং আমি জানিনা এরা কি এই দুনিয়ার লোক নাকি স্বর্গ থেকে এসেছে ওদের সাথে এখানে মুসলিমদের হচ্ছে সতেরোশ আর ওর বাহিনী আগে থেকে তিন দিন ফাইট করতেছিল অতপর সে নব্বই হাজার শূন্যশ হলো তারা মুসলিমদের সাথে আরো তিন দিন যুদ্ধ করে গেল তো মুসলিমদের জন্য পরিস্থিতি তখন কঠিন হয়ে এলো আল্লাহ ছাড়া আর কোথাও সাগর এই অবস্থা তোমরা কোথায় যাবে দাঁড়াও আমি এমন ব্যবস্থা করব যাতে হয় বিজয় আসে না হলে মৃত তারা বললো আপনি কি করবেন বলেন যে আমি সরাসরি তাদের নেতাকে আক্রমণ করব। যদি আমাকে ধাওয়া করতে দেখো তবে আমার সাথে ধাওয়া করবে তারা তাই করলো এবং লথ্রিক নিহত হলো সেই সাথে তার অন্য সৈন্য এবং তারা পরাজিত হল খুবই অল্প সংখ্যক মুসলিম মারা গেল তারিক এরপর লথ্রিকের মস্তক আফ্রিকা মুসা বিন নুসাইরকে পাঠালেন এবং মুসা আল দামাশকে খলিফা আল ওয়ালিদ বিন আবদুল মালিক কে পাঠিয়ে দিলেন সাবিদ বর্ণনা করেন আবু জাহেলের পুত্র ইক্রেমা তিনি যখন ইসলাম গ্রহণ করেন কোন এক যুদ্ধে ঘোরা থেকে নেমে পড়লেন খালিদ বিন আল ওয়ালিদ বললেন যে এমনটি করোনা তোমার মৃত্যু মুসলিমদের জন্য খুবই কষ্টকর বা কঠিন হবে তিনি উত্তর দিলেন হে খালিদ আমাকে একা ছেড়ে দাও তুমি রসুল সাল্লা সত্যি মুসলিম হয়েছ যখন আমি এবং আমার পিতা তিনি পায়ে হেঁটে বা দৌড়িয়ে বর্ণিত মালিক বিন বলেছেন জিয়া যুদ্ধে বিন বিনেব বলেছেন আমি এমন কিছু দেখেছি যা আমি কিছুতেই কিছু হটতে পারছি না চলো জানাতে চলে যাই আমি নিজে তার কবরে গিয়ে কিছু ধুলাবালি কুড়িয়ে নিলাম এবং এর থেকে নির্গত মিষ্কের সুগন্ধ শুনলামি থেকে বর্ণিত শত্রুদের বাহিনীর মাঝে একা নিজেকে নিক্ষিপ্ত করার ব্যাপারে আয়ারল্যান্ডের মধ্যে হয়তো বা কিছু কিছুটা ইখতলাফ আছে তবে আমরা যথেষ্ট দলিল প্রমাণ উল্লেখ করেছি যে যাতে দেখা যায় এটা স্পষ্টভাবে যে এটা উৎসাহিত করা হয়েছে শত্রুদের মধ্যে ঢুকে পড়ার ব্যাপারে এবং এতে অনেক বড় পুরস্কার আছে আবু হামেদ আল গাজালী তার ইয়াহিয়া গ্রন্থে বলেছেন এ বিষয়ে কোন মতবিরোধ নেই যে একজন মুসলিম কুফারদের সৈন্যের সারিতে একাইতে পারবে যদিও সে জানে যে সে মারা যাবে সে নিজে যেমন মৃত না হওয়া পর্যন্ত একাই কাফারদের সাথে লড়ে যেতে পারবে কিন্তু যদি সে জানে যে তার এই কাজ শত্রুদের কোনো ক্ষতি করতে পারবে না যেমন যদি কোন অন্ধ অক্ষম ব্যক্তি নিজেকে শত্রু মুখে ছুড়ে দেয় তবে এটা নিষিদ্ধ এটা তার জন্য অনুমোদিত করে যে মরার আগে অবশ্যই অন্যদেরকে দুর্বল হয়ে যাবে আমরা এখানে ইনশাল্লাহ কিছু অংশ যোগ করতে চাই মার্টার অপারেশন মামলাতে ইসতে শাহাদিয়া এটা এমন একটা ইস্যু যদি ইস্যুটা হচ্ছে ফিক্ষাই ইস্যু শিক্ষাই ইস্যুতে থাকতে পারে বা এটা আকিদাগত ইস্যু নয় কিন্তু এমন কিছু কিছু ইস্যু আছে যদিও এই ইস্যুটা অনেক ছোট হয় বা হয় কিন্তু ইতিহাস আমাদেরকে এরূপ বলে যে কখনো কখনো কোনো কোনো ইস্যু এমন ইস্যুতে দাঁড়ায় যখন এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের মতো একটা স্পষ্ট মানদণ্ড হয়ে দাঁড়ায় তো আমরা বলবো আমরা তো ইশতে শাহ দিয়া মার্টার্ডম অপারেশনের বৈধতা এবং অবৈধতা আজকের জমানায় এরকম একটা হাট এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মধ্যে সুদারিয়ে গেছে কেন আমরা এরূপ কথা বলতেছি আমরা যদি পূর্বের ইতিহাসের দিকে তাকাই যেরকম যে সব এর মধ্যে একটা মতাজিগুলো এইটা তাদের এমন একটা বৈশিষ্ট্য ছিল যে যেটা তাদের যদিও আর অন্যান্য অনেক পদ ভ্রান্তি অনেক ভ্রষ্টতা অনেক কিছু ছিল কিন্তু তবু খালকল কোরআন এমন একটা ইস্যু দাঁড়িয়ে গেছিল যে এটার মাধ্যমে পার্থক্যতা হালিস্ন জামাত এবং আহমুল বিদা কারা আহলাতের অনুসারী তারা কথা বলে বিশ্বাস করত আর যারা আহলুল বিদা মরতাজ করতো সময় পরিপ্রেক্ষিতে এমন যে। বিদাতি এবং হাক তাদের মধ্যে পার্থক্য করার মত এটা একটা ইস্যু দাঁড়াই গেছিল ঠিক অনুরূপ আমরা বলবো আজকের জামানায় এই মার্টারড অপারেশন এমন একটা ইস্যু দাঁড়িয়ে গেছে যে আহলুল হাক নাকি আহলুল বিদা যে কি ওলামা সুলতান সে কি তাগুদ কর্তৃক নিয়োগ ওলামা নাকি সে হাকপন্থী আল্লাহর দিনকে ভালোবাসে পার্থক্য করার মতো মানদন রাজ যারা আল্লা দিন কে ভালোবাসে যারা জিহাদ কে আল্লাহর হুকুম এবং ফার জিয়া বলে মনে করে তাদের কারো কোনো দলের মধ্যে ইত্তেলাফ না যে মার্ডারডম অপারেশন বৈধ এবং এটার মধ্যে কোন ইফতলাফ নেই কিন্তু যারা ওলামা সুলতান এবং যারা মুনাফিক আছে যারা দুনিয়াকে ভালোবাসে যারা এই দিন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে নামদারী সব মুসলিম তারা এই এইসব বিষয়ে বিরোধিতা করে তারা এটাতে ইতে লাভ করে সুতরাং এই জন্য আজকের জামানায় এটা হালুল হাক নাকি হালু শির্ক এই বিষয়ে পার্থক্য করার মতো একটা ইস্যু দাঁড়িয়ে গেছে আজকে আমরা দেখতে পাই যে ইকুফারাক এইসব মুসলিম সরকারগুলা তাদের টেকনোলজি তাদের যেসব প্রযুক্তি তাদের আর্মি কোন কিছুকেই ভয় পায় না তাদের একটাই মাথা কারণ সবচেয়ে বড় ভিতির কারণ হচ্ছে যে এই মাটার্ডম অপারেশন এবং তারা যাতে মাটার অপারেশন অবৈধ আলেমরা দেয় এটার জন্য তারা কোটি কোটি ডলার খরচ করে তাদের লেখন প্রবন্দের মধ্যে আমরা পাই যে তাদের একজন জেনারেল এ বিষয়ে বলেছে যে আমরা আফগান এবং ইরাকের মধ্যে আলেমদের পিছনে কোটি কোটি ডলার খরচ করেছি এই ফতোয়া ইস্যু করার জন্য যে মাটার্ডম অপারেশন অবৈধ এবং তারা ইসলামকে মর্ডার্নাইজ করার জন্য ইসলামকে তাদের মতো করে উপস্থাপন তারা বলছে যে আমরা আমাদের খ্রিস্টান এবং হিদু ধর্ম এটাকে মডার্নাইজ করতে সক্ষম হয়েছি কিন্তু আজকে এখন আমাদের সময় হচ্ছে ইসলামকে মডার্নাইজ করার কারণ মডার্নাইজ মুসলিমদেরকে এসব যারা জিহাদকে ঘৃণা করবে এবং যারাই জিহাদে ইয়ে করবে তাদেরকে জঙ্গি বা এসব কিছু করবে এই বিষয়ে তারা মানে পূর্ণ এফোর্ট দিচ্ছে এই জন্যই থেকে আমরা দেখি যে তারা কত ভয় পায় ইস্যুটাকে কারণ একটা জিনিস যে কুফারা কি চায় যে এমন মানুষদেরকে তারা কেমনি মোকাবেলা করবে যাদের লক্ষ্যই হচ্ছে বরণ করা আল্লাহ মানে যাদের লক্ষ্য তারা যেটাকে পছন্দ করে তারা মৃত্যুবরণ করবে এরূপ মানুষকে তারা কেমনে ঠেকাবে এবং এটা তাদের জন্য সবচেয়ে বড় মাথা কারণ এই জন্য তারা এই ইস্যুতে এত বেশি কনসার্ন দেয় এই জন্যই আল্লাহ আমাদেরকে হক উপলব্ধি করা তফিক দান করুন মুসলিমদের সব ভয়ভীতি গুলো দূর করে হকের মধ্যে ফিরে আসার তফিক দিন এটা হচ্ছে হালুল হক এবং হালুল বিদার ইস্যু এবং এটা মুসলিমদের জন্য একটা বিশাল অস্ত্র এবং কুফফার জন্য সবচেয়ে ভীতির কারণ যদি কোন দ্বন্দ্বযুদ্ধের জন্য ডাক দেয় বা আমন্ত্রণ জানায় তবে ছাড়া দিতে পরামর্শ দেওয়া ডুয়েল ফাইটিং কি এটা আমরা জানিয়ে আশা করি যে যুদ্ধের যখন দুইটা বাহিনী মুখোমুখি ফাইটে অবতীর্ণ হয় তখন হয়তোবা কুফারদের থেকে অথবা মুসলিমদের থেকে এরকম কেউ একজন সামনে গিয়ে তখন সরাসরি আহ্বান যে কে আসবে আস মোকাবেলা করার জন্য আমাকে এটা হচ্ছে এটা বা সাহসিকতার আল ফাইটিং আহ্বান জানাতে পরামর্শ দেওয়া হয়নি এবং নলেজেবল ব্যক্তিরা বলেন যে এটা যথাযথ কিন্তু যদি দুর্বল বা আত্মবিশ্বাসের যার অভাব রয়েছে তার জন্য একে নিরুৎসাহিত করা হয়েছে এবং এক্ষেত্রে ডুয়েল ফাইটিং অবতীর্ণ হওয়ার জন্য আমিরের অনুমতি নেওয়া এটা হচ্ছে সোনা তবে তাকে না জানিয়ে করা যায় যারা সেনাবাহিনী থেকে বের হয়ে সামনে অবস্থান নেয় এবং দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় তাদের ব্যাপারে ইমাম মালিক রহিমকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বললেন যে এটা তাদের নিয়তের উপর নির্ভরশীল যদি সে এটা আল্লাহর জন্য করে তবে আমি এটাতে কোনো সমস্যা দেখি না যেহেতু এটা আমাদের পূর্ববর্তীগণের কথা ছিল ইমামা সাফেই বলেছেন যে আমি দ্বন্দ্বযুদ্ধের কোন সমস্যা দেখি না যুদ্ধের সময় দ্বন্দ্ব যুদ্ধ এবং কেউ আর আহ্বান জানালে তাতে সারা দেয়া বীর পুরুষদের রীতি সাহসী ব্যক্তিদের জন্য এটা সম্মানের এবং ইসলামের সময় এবং তার পূর্বে গর্বের বিষয় আমর বিন আবদুল কোরআ বীর যুদ্ধাদের একজন সে খন্দকার যুদ্ধের সময় বের হয়ে যুদ্ধের আহ্বান জানায় ধর্মপরহিত অবস্থা আলী রাজা দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আমি করব তার সাথে ফাইট আমি করব। সে জান্ন যে মারা যাবে সেই জান্নাতে প্রবেশ করবে বলে দাবি করো তোমাদের মধ্যে থেকে এমন একজন কি নেই যে কিনা আমার মোকাবেলা করতে পারবে আলী রাজা আবারও দাঁড়িয়ে গেলেন বলেন যে আমি করবো রসুল সাহান বলেন যে এটা আমর বস আমর আবার এবং এবার মুসলিমদের চ্যালেঞ্জ করে সে কবিতা আবৃত্তি করলো। আলী রাজা তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন বললেন আলী রাজা বললেন তাতে কি হয়েছে যে এটা আমার রসুল এবার তাকে যেতে দিলেন আলী রাজা কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে সরে গেলেন আমর জিজ্ঞাসা করলো কে তুমি সে বললো আমি আলী বিন আবু তা আমর বললো যে তোমাদের বয়োজ্যেষ্ঠদের কাউকে পাঠাও বাবা আমি তোমার রক্ত চাই না যে আমি রক্তি হব। আমর তখন হয়ে সে আলীর দিকে এগিয়ে এবং প্রচন্ড খাত থেকে তলোয়ার তারা আঘাত করল কিন্তু আল্লাহ ইচ্ছায় ঢালের সাহায্যে তিনি রক্ষা পেলেন তথাপি আঘাতটা এত ছিল যে ঢাল ভেদ করে প্রায় ঢুকে গিয়েছিল কিন্তু আমরের কাঁধে তখন আলী রাজনু ত্বরিত আঘাত করলেন এবং আমরকে ভরকে দিলেন এবং এই আঘাত আমরকে সুরে ফেলে দিলে ধুলির মধ্যে তখন মুসলিমদের থেকে ধ্বনিপূর্ণ খালিদ রাজা লহু একটা নগরে যখন অবরোধ করে রেখেছিলেন তখন ওদের থেকে একজন যোদ্ধার গেট দিয়ে বের হয়ে এলো এবং তার ডান হাতে তরবারি আর বাম হাতে ঢাল এবং সে দ্বন্দ্বযুদ্ধের বুয়েল ফাইটিং এর আহ্বান জানালো একজন মুসলিম স্বেচ্ছা যুদ্ধ করতে এগিয়ে গেল এবং তাকে হত্যা করল এরপর সেই মুসলিম দণ্ডযুদ্ধের আহ্বানের জন্য ডাক দিল এরা ওদের সবচেয়ে বীর তখন পাঠালো মুসলিম ব্যক্তি তাকে হত্যা করে ফেললো তিনি তখন আবার আহ্বান জানো কে আসবে তখন ওদের থেকে জবাব দিল যে শতান্ত ওর সাথে ফাইট করুক আলী রাজা আলহু বলেন যে উদ্ভাহ বিন রবি তার পুত্র আল এবং তার ভাই সাহেবা বদর প্রান্তরে বের হয়ে ডুয়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান তো আনসারদের তিন তরুণ যুবক তাদের মোকাবেলা করতে আসলো জিজ্ঞেস করলো তারা কারা তখন তারা বললো যে সে উত্তর দিল তোমাদের সাথে লড়াই করার কোন ইচ্ছা নেই আমাদের আমাদের লোকজনদেরকে পাঠাও আর অর্থাৎ আমাদের সম্পর্ক লোকদের পাঠাও তোমরা আনসার তোমাদের সাথে আমাদের ইয়ে নেই যারা কুরাইশ এদের থেকে কাউকে পাঠাও এবং আলিদ দুজন দুজনকে আহত করল এবং পরে গেল আমি এবং হামজা আল ওয়ালিদের দিকে গিয়ে গিয়ে তাকে শেষ করলাম আর উবায়দাকে বহন করে নিয়ে চললাম বর্ণিত অতঃপর অধ্যায় দশ সেটার শিরোনাম হচ্ছে যুদ্ধের মাঝে যে পৃষ্ঠ প্রদর্শন করে তার জন্য কঠিন এবং শাস্তি পনেরো এবং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 যখন কাফের বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না সেই দিন যুদ্ধের কৌশল অবলম্বন কিংবা দলে স্থান নেওয়া ব্যতীত কেউ যদি তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর বিরাগভাজন হবে আল্লাহ ক্রোধের পাত্র হবে এবং তার আশ্রয় হচ্ছে জাহার্নাম আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল জেনে খুন যে আলমদের মত অনুযায়ী যুদ্ধের ময়দানে পৃষ্ঠপ্রদর্শন করা একটা বলেছেন তোমাদের কর্মবিধ্বংসী সৎ কাজের বিধ্বংসী সাতটা জিনিস থেকে দূরে থাকছে আল্লাহর সাথে শরিক করা দুই নম্বর হচ্ছে জাদুবিদ্যা তিন নম্বর হচ্ছে হত্যা বা খুন চার নম্বর হচ্ছে সম্পদ আত্মসাত করা পাঁচ নম্বর হচ্ছে সুদের কারবার যুদ্ধের সময় পলায়ন করা সাত নাম্বার সতীশী এবং তখন এটা ফার্দুল আইন হয়ে যায় তখন মানে ওইখান থেকে পলায়ন করা এটা নিষিদ্ধ তখন ওই ব্যতিক্রম ব্যতীত যে ওইরকম অবস্থা হলে পিছনে আসতে পারে যদি শত্রু বাহিনীর সার বাহিনীর দ্বিগুণ হয় দুই নম্বর যদি নতুন অবস্থান নেওয়ার লক্ষ্য হয় তিন নম্বর হচ্ছে মুসলিমরা যদি অন্য বাহিনী বা দলে যোগদান করার জন্য পিছু ঘটে চার নম্বর অসুখের কারণে যদি ফাইট করতে অক্ষম হয় আল্লাহ সুহানা বলছেন وَإِيَّاكُمْ مِنْكُمْ مِئَةٌ يَغْلِبُونَ أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ أَلَأَن خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فيكم ضعفا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 যদি তোমাদের দুর্বলতা জানেন সুতরাং তোমাদের একশো ধৈর্যশীল থাকলে তাদের দুশো জনের উপর বিজয় হবে তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহ রকমের দুই হাজার উপর হবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাং ফালের পঁয়ষট্টি এবং সৃষ্টি নম্বর ইবনাল মুবারক বলেছেন ইবনাল আব্বাস বলেছেন যদি তিনজনের মধ্যে একজন পালায়ন করে বা চলে যায় তবে সংখ্যার দ্বিগুণের বেশি হয় তবে মুসলিমরা পিছু হঠতে পারবে যদিও ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম আজিমাত যুদ্ধে তিন মুসলিমরা দুই লক্ষ প্রমান সৈন্য এবং এক লাখ আরব সৈন্যের মুখোমুখি হয়েছিলেন আরো উল্লেখ আছে তবে কি সে লড়াই করবে না পিছু হারবে তিনি বলছেন যে দুটি দুটি করারই তার অবকাশ হয়েছে তো এখানে শেখ আনোয়ার কি তিনি বলেন যে এই যে এই যে ফি যে ইস্যুটা যে হলে দ্বিগুণের বেশি হলে শত্রু বাহিনী তখন রিট্রিট করতে পারে এবং দ্বিগুণের কম হলে রিট্রিট হইলে নয় তো তিনি বলছেন যে এই ফিকি ইস্যুটার যদি মাকসাদের দিকে লক্ষ্যের দিকে আমরা তাকাই তাহলে আমাদের এই সময়ের কথা বিবেচনা করা উচিত যে যে সময়ে টেকনোলজি চেঞ্জ বিভিন্ন কারণ এখানে হয়তোবা ধরে একজন ব্যক্তির কাছে কামান এবং ট্যাঙ্ক আছে মিসাইল আছে অর্থাৎ সে হয়তোবা কয়েকশোর মোকাবেলা করতে পারবে এরকম তো এটা হচ্ছে যে পরিস্থিতির আলোকে বিবেচনা করা উচিত এই ফিখের উদ্দেশ্যের দিকে তাকিয়ে কারণ এমন হইতে পারে যে কুফরারদের হয়তোবা সুসজ্জিত বিভিন্ন অস্ত্র সহ বিশ জন হয়তোবা মুসলিমদের দুইশোরও মোকাবেলা করতে পারে তো এটা বলছেন যে পরিস্থিতি বিবেচনা করে এটা আমাদেরকে মানে এই সময় এই ফিখটা অ্যাপ্লাই করতে হবে আল্লাহ সুবাহ ভালো জানেন অপর হাদিস রসুল সাল্লাস্লাম বলেছেন যে বারো হাজার সৈন্যের বাহিনী কখনই তাদের অল্প সংখ্যক হবার কারণে হারবে না আবু দাউদ আল হাকিম। বেশিরভাগ আলেম এই হাদিস কে কোরআনের ব্যতিক্রম বলে মনে করে যেখানে আল্লাহ বলেছেন যে শত্রুপক্ষ যদি মুসলিমদের দ্বিগুণের বেশি হয় তবে তারা পিছু হারতে পারে তবে আলেমরা বলেছেন এই নিয়ম কেবল সৈন্য সংখ্যা কম হলেই প্রযোজ্য অর্থাৎ বারো হাজার কম হলে কিন্তু যদি মুসলিমদের সৈন্য সংখ্যা হয় বারো হাজার বা তার চেয়ে বেশি তবে তারা পিছু হারতে পারবে না এবং শত্রু সংখ্যা যতই বেশি হোক তারা অল্প হওয়ার কারণে পরাজিত হবে না কিন্তু অন্য কারণে পরাজিত হতে পারে কিন্তু শৈন্য সংখ্যা অল্প এই জন্য তারা এখানে পরাজিত হবে না আল্লাহ সুবান ভালো জানেন